সালামাহ ইবনু আকিয়াল হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাহিসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়